وَإِذَا سُئِلُوا عَنِ الْآيَاتِ يُعَذِّبُونَكُمْ وَإِنْ مَنَعُوهُ عَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ একশো এগারোটি আয়াত এ সুরার মধ্যে আছে কেউ কেউ বলেছেন তিন আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে বাকি সবগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সুরা ইউসুফের এই বিষয়ে মূল ঘটনা হচ্ছে ইউসুফ আল্লাহ ইসলামের কেসা কেন আল্লাহ বলেছেন একটু পরে আসছে ইনশাল আলিফ লাম রা শুরু হয়েছে এগুলাকে বলা হয় আরবিতে হরুফ আছে আলিফ লাম ররুফ মুকাত্ম অর্থ কি কাটা অক্ষর যেগুলা দিয়ে কোন শব্দ হবে না শব্দ বানালে বলা দরকার ছিল আলরা। এরকম কিছু কিন্তু অক্ষর আপন আপন থাকবে আলিফ লাম লাম এগুলো আমরা শুনেছি এগুলো দিয়ে আল্লাহ কোনো কোন সুরা কেন শুরু করেছেন আল্লাহ তালার এই কালাম যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা বিশেষ স্টাইল যেটা কখনো নবী করিম সাল্লা নিজে কোনোদিন আরবি ভাষায় কথা বলতে ব্যবহার করেননি হাদিফের মধ্যে কোনো দিন তিনি ব্যবহার করেননি এটা কোরআনে পাকের বৈশিষ্ট্য এবং কোন আরবও বলেন এটি অদ্ভুত জিনিস আলিফিলাম কি জিনিস এটাও প্রশ্ন করে নাই তারা এমন ভাবে খাপ খেয়ে ফেলেছে এমন এই বিষয়টি পরিষ্কার দলিল প্রমাণ আরবদের কাছে অন আরবরা হয়তো এত নাও বুঝতে পারে কিন্তু আরবদের কাছে পরিষ্কার যে কোন মানুষের কথা এমন হতে পারে না এবং নবী মোহাম্মদ কখনো তিনি তার ভাষা এগুলো কখনো ব্যবহার করেননি আর জিনিসটা বেখাপ পাও হয়নি কোনো আপত্তিও করা যাচ্ছে না কাজী এটা আলমিনের কালাম এরপরে আমরা আরো জানি যখনই এরকম কোন কাটা অক্ষর দিয়ে নাজিল করা হয় এটা মোজেজা আল্লাহর কালাম তারপরেই কোন বিষয়টা চলে আসে কোন আনের কথা চলে আসে সঙ্গে সঙ্গে তিলকে আযাতুল উল কিতাবিল মুবিন এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত এর মধ্যে অস্পষ্টতা আছে অর্থ আছে কিছুই নাই বুঝা গেল না কি বলা হয়েছে এখানে এরকম কিছু নেই আল মুবিন ভেরি ক্লিয়ার সুস্পষ্ট তাহলে এই যে আয়াত টাইম নাজিল হয় আপনার কাছে এগুলা সব সুস্পষ্ট কিতাবের আয়াত আর আয়াতের অর্থ আসলে কি আমরা তো এখন কোরআন শরীফের আয়াত মনে করি এটা আয়াতের অরিজিনাল একটা অর্থ আছে সেটা কি নিদর্শন চিহ্ন তো এই সাইন চিহ্ন নিদর্শন এই শব্দটা কেন কোরআনের আয়াতের জন্য বলা হয়েছে সেন্টেন্স বাক্য জুমলা এগুলো কেন ব্যবহৃত হয়নি কারণ এক একটি কথা দলিল সাইন যে এগুলো আল্লাহ তালার কথা এটাও আরেকটি সাইন যে এক একটি আয়াত আল্লাহ তালার কালাম হক হওয়ার আল্লাহর কালাম হওয়ার প্রমাণ নিদর্শন এই জন্য কোরআনের বাক্যগুলোকে বলা হয়েছে আয়াত হাদিসের জন্য আয়াত ব্যবহার হয়েছে ন আর অন্য কোন আরবিতে কোনো কথাবার্তার জন্য আয়াত এইভাবে ব্যবহৃত হয় না আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যে কম মধ্যে প্রথমে কিতাব নাজিল হয় যে কম থেকে আল্লাহ তালা নবী সিলেক্ট করেন সে কমের ভাষাকে আল্লাহ ব্যবহার করেছেন আরবি এবং আরবিকে চুজ করার জন্য ওই কিতাবের জন্য যে যে কিতাবটি তেয়ামত পর্যন্ত আল্লাহর অটুট কিতাব হিসাবে থাকবে তার জন্য আল্লাহ তালা যে ভাষাকে ব্যবহার করেছেন সেই ভাষাটা একটা সাংঘাতিক ভাষা আরবি ভাষার এত তাৎপর্য আছে একটি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যার তুলনা কোনো ভাষার সঙ্গে করা যায় না একটি শব্দ থেকে অনেকগুলো শব্দ উচ্চারিত হয়ে যায় একটি শব্দ অনেকগুলো শব্দ জন্ম দেয় মূল একটি ধাতু মূল ধাতু থেকে অনেকগুলো শব্দ আসে যেমন থেকে এল অর্থ কি জ্ঞান যিনি জানেন তিনি কি আলেম যে যিনি জানা হলো সেটা কি মালুম হ্যাঁ এরপরে এভাবে করে আপনি অনেক শব্দ উচ্চারণ করা যায় বের করা যায় একটি শব্দ থেকে আরবি ভাষায় এত রিচ এত ধনী এই কিতাবের জন্য এই ভাষাই এবং আরবরা তখন সাহিত্য চর্চায় কাব্য চর্চায় অনেক অগ্রসর ছিল তাদের কাছে এটা ছিল একটা বিরাট বিষয় ভাষার দিক থেকে তাদের কাব্য চর্চা সাহিত্য চর্চার উদ্দেশ্যে এত হাই স্ট্যান্ডার্ড কিতাবওয়ালা দিয়েছেন যেটা তারা চিন্তা করতে পারে না যে কোনো মানুষ এরকম লিখতে পারে আমি নাজিলি করেছি এই কোরআন কে কোরআন শব্দের অর্থ কি কারনটা এমন একটা কিতাব কোন কিতাবের নাম কিন্তু পড়া নাই এটা এত পড়তে হবে এটা এত পড়ার জিনিস এটা এত পড়ার উপযুক্ত এটা তো পড়ারই জিনিস কোরআন অন্য কিতাবের নাম আছে তাওরাত এরকম একটা নাম যদি আল্লাহ দিতেন যেটা আসলে ওই একটা নাম হিসাবে আসে কিন্তু এটা এমন একটা নাম চুজ করা হয়েছে যেটা আসলে মানে মূল অ্যাকশনের সঙ্গে জড়িত হয়ে আছে এটা একটা মূল ধাতু পড়া কোরআন পড়ার মতোই জিনিস এই কোরআন ওই একরা থেকে এসছে তুমি পড়ো আর যিনি ওই আরবি ভাষা থেকে অনেক শব্দ তৈরি হয় আর যেটা পঠিত শব্দ আছে না আতান অন আন একই অর্থে আসে কিন্তু আল্লাহ তালা কোরআনকে এভাবে কবুল করে দিয়েছেন যে কোরআন একটা বিশাল একটা গ্রন্থ তার পরিচয় মানে এভাবে আমাদের কাছে একটা আল্লাহ রব আলের সর্বশেষ কিতাব নামটা কোরআন একটা তাৎপর্য হয়ে গেছে কেন দিয়েছি কোরআন তোমাদেরকে লাশা করা যায় তোমরা বুঝবে কোরআন দিয়ে করবে আন্ডারস্ট্যান্ড করবে কোরআন বুঝার মতো জানার মত একটা জিনিস এত জ্ঞান এখানে আছে তারপরে আসলো নাহস যে আমি আপনাকে নাকুসু কেসা বলবো আপনাকে কেসা বলবো আহসানাল কাসাস বেস্ট অব দ্য স্টোরিজ সবচেয়ে ভালো কেসা বলবো আপনাকে আমি আল্লাহ কাকে বলছেন আপনাকে সবচেয়ে ভালো কেসা বলবা ইন যেভাবে আমি ওয়াহিন করে আপনাকে এই কোরআন দিয়েছি ওই তরিকায় একটা পুরো কেসা আপনাকে দিয়ে দেবো সুন্দর কেসা দেবো সবচেয়ে কাবলি হিলাম এর আগে তো আপনি আসলে গাফেল ছিলেন তো গাফেল তো একটা খারাপ শব্দ মনে হয় নেগেটিভ ওয়ার্ড রসুল উল্লাহালকে আল্লাহ ওয়ার্ড ইউজ করলেন কেন কারো কারো প্রশ্ন আসতে পারে আসলে এই নেগেটিভ অর্থাৎ গাফেল আমরা বলি যে তুমি তোমার জ্ঞান খরচ করনা তুমি একটা মানে এই কাজটা ভালো না কিন্তু এখানে বোঝানো হয়েছে ওইরকম নয় যে আপনি এগুলো কিছু জানতেন না এগুলো জানার কথা না আপনার এগুলো কোন খবর ছিল না কোথায় খবর থাকবে ওনার কাছে আল্লাহ তালা বুঝাচ্ছেন যে এর আগে আপনি এগুলো কিছুই জানতেন না ওরা যে বলে নবী মোহাম্মদ বিভিন্ন কেশা কাহিনী জোগাড় করে করে কিতাব তৈরি করে সুর তৈরি করে আর তাকে ওই কিছু গোপনে অন্য কিছু লোকেরা তাকে হেল্প করে কারণ আবার তারা তো জানেন লেখাপড়া জানেন না লেখাপড়া না জানলে আপনি এগুলো সুন্দর করে সাহিত্য রচনা করেন কেমনি তিনি বিভিন্ন কথা এটা ওনার কথা আল্লাহর কথা না উনি বানান বিভিন্ন কাহিনী জোগাড় করেন এতে আপনি তো বলা হচ্ছে যে আপনি তো এগুলো কিসে লেখাপড়া করেননি বিভিন্ন কিতাব পত্র পড়ে আগের জমানার তাও জবুর ইঞ্জিল এগুলো সব পড়ে যদি আসতেন পড়তেন এক্সপার্ট হতেন তাহলে তারা বলতে পারতো যে উনি তো ওগুলো জানেন তার আলোকে সুন্দর করে নিজে একটা কিতাব সাজিয়েছেন এই কথাটা এই অভিযোগটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু উনি কি এগুলো পড়েছিলেন কোনোদিন এগুলো জানতেন কিছু এখানে ওই কথা বলা হচ্ছে আপনি এগুলো কিছুই জানতেন না কাজে গাফলটা এখানে বলা হচ্ছে না তাহলে এটা হওয়া ওয়াহি এর মধ্যে কেন মানুষ সন্দেহ পোষণ করে কেন আপনাকে দায়ী করে এখন এই আহসানাল কাসাস এত সুন্দর স্টোরি কেন আল্লাহ তালা বললেন বলতে চাইলেন কারণ কি এই ব্যাপারে সানে নজর এসেছে যে এমনি আব্বাস রাজ্য বললেন কিছু লোক এসে বললেন আপনি তো অনেক আয়াত আমাদেরকে শোনান বিভিন্ন মাঝে মধ্যে আসে একটু কাহিনী একটু আদম আল্লাহ সালামের কাহিনী ইব্রাহিম কাহিনী কিন্তু এক সঙ্গে সুন্দর করে পুরো একটা গল্পের মতো পুরো কাহিনী তো আসে না একসঙ্গে তাই না আল্লাহ তালা চুজ করেন যে অংশটুকুন রেলে ভ্যান্ট প্রয়োজন সেগুলো বলেন তা আমাদেরকে সুন্দর একটা স্টোরি বলেন না অতীত জমানার সাহবের দরখাস্ত সুন্দর একটা কিছুক্ষণের মধ্যে আল্লাহ করে দিলেন না আলাইকা আলাই কাসাস আমি আপনার কাছে সবচেয়ে সুন্দর কেসা বলবো এখন তো অনেক কেসা আছে এটা সবচেয়ে সুন্দর কেন আল্লাহ নিজে বলেছেন অনেক কেসা আছে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সুন্দর কেসা এর তাফসিরে অনেক কথাবার্তা এসেছে তো একটি পূর্ণাঙ্গ কেসা এক নম্বরে দুই নম্বরে এখানে এতগুলো ঘটনা আল্লাহ তালার কুদরতের এত নমুনা ইসুব আল্লাহ সাল্লামের কে এই স্বপ্ন দেখানো এবং তার বাস্তব প্রমাণ তার ভাইদের হিংসা দুশ্মনী তাকে একেবারে চিরতা শেষ করে দেওয়ার অবস্থা সেখান থেকে আল্লাহ কিভাবে উদ্ধার করতে পারেন আবার রাজবাড়িতে প্রিন্স মতো পালিত হচ্ছেন আবার সেখানে ষড়যন্ত্রের শিকার হলেন আবার জেলে পুরানো হলো বহু বছর আবার সেখান থেকে বের হলেন নবুত পেলেন এক পর্যায়ে তিনি মিশরের বাদশাহ হয়ে গেলেন কত বড় ঘটনা না অনেক শিক্ষণীয় বিষয় আছে এই সমস্ত শিক্ষার কারণে যেগুলো আমরা টাইম টু টাইম অনেক আয়াতগুলিতে পাবো যে এক একটা লেসন খুব দামি লেসন যে এগুলোর কারণে এই কেশাটা অত্যন্ত সমৃদ্ধ কেসা একটা পূর্ণাঙ্ক কেসা এইটা কিন্তু আরবি শব্দ কেসাসের বহু কেশার বহু বছর হচ্ছেন কাসাস অথবা কেশাস তো এই কোনো কোনো রেগায় এসছে আরেকটি ঘটনা যে আহমদ এসেছে কিতাবের মত পুস্তকের মতো নিয়ে আসেন হাতে করে তিনি আহলে কিতাব থেকে পেয়েছিলেন অমর আল্লাহ খুব ইন্টারেস্টেড হয়ে একটু নিয়ে আসেন হাতে করে এবং নবী করিম সালামকে পড়ে শোনালেন আপনাকে শোনাবো তাহলে কিতাবের একটা কিতাব পেয়েছি একটা অংশ আমি পড়ি তিনি পড়লেন কিছু পড়ার পরে তোমরা কি এই তাদের কিতাবের এগুলো পেয়ে খুব একেবারে হুম রেখে এটার মধ্যে খুব আগ্রহ দেখাচ্ছি আল্লাহর কসম যার হাতে আমার যান আমি তো তোমাদের কাছে নিয়ে এসেছি এমন যেটা আরো সুস্পষ্ট ধুব্র আরো পরিষ্কার দেবু না দেখু না এখন ওদের কাছে গিয়ে তোমরা যদি ওদের কিতাব পড়ো আর আনো ওরা তো অনেক উল্টা করেছে এমন হতে পারে ওইটা যদি পড়ো আর ওখানে কোনো ঘটনা থাকে আর সেটা তোমরা যদি বিশ্বাস করতে না পারা বলো না তোমরা ওই দিকে ছুটেছি হাইয়ান আল্লাহর কসম তার আল্লাহ যদি এখন জিন্দা থাকতেন আল্লাহ তালা ওনাকে অ্যালাউ করতেন না কোন শরীয়তে অনুসরণ করা কোন কিতাব পড়া আমার চেষ্টা করছো পাঠান নাকি ওগুলো তারা তো গন্ডগোল করে ফেলে নিজের হাতে উল্টাপাল্টা করার কারণই তো আল্লাহ তালাই ওহাই পাঠালেন অন্য রেওয়ায় আসছে নবী করিম সাল্লাম যখন এরকম গুসা হয়ে গেলেন অমর জেল আনু সারেন্ডার করে ফেলেন তিনি দুঃখ প্রকাশ করলেন ইসলামকে দিন হিসাবে রাসুল হিসাবে পাওয়া এনা আমার আর কিছু দরকার নাই তিনি নিজে ক্লিয়ার হয়ে গেলেন তো এই কেসটা এখন শুরু হচ্ছে ইসুব আল্লাহাম ইসুব আল্লাহামকে উনি ইব্রাহিম আলাহালের বংশ তাই না ইব্রাহিম এক ছেলে ইসমাইল আর এক ছেলে ইসাহ নবী ছিলেন ইসাহ আরেক ছেলে বা ইয়াকুব তিনিও নবী ওনার অপর নাম কি ইসরা তাহলে ইসাহ সালামের ছেলের নাম ইয়াকুব তিনিও নবী এবং ওনার অপর নাম হচ্ছে ইসরা এখন ফিলিস্তিনে ওই ওনার নামে ইহুদিরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে নাম দিয়েছে রাষ্ট্রের নামে দিয়েছে ইসরায়েল আসলে ইসরায়েল কিন্তু ওই নবী নামে তারা নিজেদের ওই বংশের ক্লেম করে বিধায় ওই নাম তারা দিয়েছে তাদের রাষ্ট্রের নাম বুঝতে পেরেছেন ইসরায়েল অরিজিনালি ইয়াকুব আলা ইসলামের নাম সেখান থেকে ইয়া বানী ইসরা ইল বারে বারে ডেকেছেন তাই না ইয়াকুব আলা ইসলামের ছেলে হচ্ছেন কে ইউসুফ আলাইসালাম তাহলে ওনা দাদা নবী দাদার উপরে তাও নবী বাবা নবী নিজে নবী এই কথা একটি হাজিফে রসুলাম ইসুআ আলাহসাল্লাম বিষয় বললেন কি আল করিম এবনুল করিম এবনুল করিম এবনুল করিম ইউসুফ এবন ইয়াকুব এবন শাহ এবনুল ইব্রাহিম তিনি নিজে সম্মানিত নবী হওয়ার কারণে আরেকবার সম্মানিত হলেন তার বাবাও নবী আরেকবার সম্মানিত হলেন তার দাদাও নবী আরও সম্মান বেড়ে তার তারপরে যে তিনিও নবী। এত পরদিন আর কোন নবীর হয়নি এত নবীর সিলসিলা একসঙ্গে পাওয়া গেছে একবার সাহবাখান জিজ্ঞেস করলেন আই উন্নস আকর মিয়া সবচেয়ে উত্তম কে তিনি বললেন আক্রাম হুম আইন হুম মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম তার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি কলাইসে আনহাদ না এই প্রশ্ন করছি না আপনাকে এটা এইটা না তো এটা বুঝলাম কিন্তু আমরা জিজ্ঞেস করছি ব্যক্তি হিসাবে কে উত্তম সবচেয়ে তিনি বললেন আক্রাম উন্নাস ইউসুফ ইবিনবীল ইবন ইবন তাহলে যদি কোন ব্যক্তির কথা তালাস করো তাহলে ইউসুফ আল্লাহ থেকে আর কে উত্তম হতে পারে তার বাবা নবী তিনি নবী তার দাদা নবী তার পরদাদা নবীল কর তাহলে আমাকে সবচেয়ে উত্তম কে আনবে তা আলু উনি তাহলে আরবের অরিজিনাল ভালো লোকগুলো কারা এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করো কথাই জিজ্ঞ আমাদের সমাজের সোসাইটির মধ্যে মানুষ হিসাবে কাদেরকে খুব সবচেয়ে ভালো মানে মনে করা যায় তখন তিনি বললেন কুমফিল জাহিলিয়া খেয়ার ও কুমফিল ইসলাম ই দা ফাকু মানে সাবের জিজ্ঞেস করেছেন আমাদের জামাতের মধ্যে কাদেরকে আমরা ভালো লোক মনে করতে পারি যদিও আপকা হকুম তাকুয়া সম্পন্নত এটা তো হতেই পারে একটা আনসার এসে গেছে কিন্তু স্পেসিফিক ওই জেনারেশনে তখন তিনি বললেন তোমাদের মধ্যে যে এই লোকগুলো জাহেলি জামানায় জামানায়ও ভালো লোক হিসাবে পরিচিত ছিল এরা যখন ইসলাম কবুল করেছে এবং ইসলামকে ভালো করে বুঝেছে এই লোকগুলো তোমাদের সমাজের মধ্যে সবচেয়ে উত্তম কিসিমের লোক ঠিকই বলেছেন আবু বকা সিদ্দিক রাজি আল্লাহন জাহিলি সমাজে আরবের জাহেলা আবুজাল আবুল্লাহ যে সমাজে কাজকর্ম করতো এইগুলো করতেন এরকম ভালো ভালো লোকগুলো কিন্তু খোলাফায় রাশি দিন অমর খাত আহুল কুফুরি নেতৃত্ব দিয়েছেন কিন্তু সবাই জানে যে লোকটা যেটা বুঝে তো মানে সে সেটার ব্যাপারে সিরিয়াস হয় কিন্তু সে কোন উল্টাপাল্টা অন্যায় কাজ করে না নাফরমানির কার্যগুলো অথবা অনৈতিকতার কার্যগুলো এই সমস্ত কিছু তিনিও করতেন না কিন্তু ইসলামকে কবুল করতে দেরি হয়েছে কিন্তু মানুষ হিসাবে তার অনেক নৈতিক গুণ ভালো ছিল এই কথা তিনি তখন বললেন এটা প্রসঙ্গ ক্রমে আসছে কিন্তু এখানে আসলে ইসুবা আলাহিসামের সুন্দর পরিচয় দেওয়ার জন্য এই কথাটা আসছে এই হাদিসের আলোকে এখন ইসুবা আলাহ ইসলাম তার বাবাকে বলছেন আবাতি তু আহাদা আসারা কাউকা ইসব বললেন তার পিতাকে তার পিতা যে বাবা ইয়া আবাতি ও বাবা ও আব্বু ইনীরা আই আমি দেখতে পেলাম স্বপ্নে দেখলাম আহাদা আশারা কাউকাবা এগারোটি তারকা এগারোটি নক্ষত্র বা তারা সকালবেলা তার আব্বাকে বলছেন যে আব্বা আমি একটা সাংঘাতিক স্বপ্ন দেখলাম এইরকম স্বপ্ন আমি দেখে ফেললাম এখন এই স্বপ্ন দেখার পরে সঙ্গে সঙ্গে শোনার পরে কি বললেন কালা হে প্রিয় ছেলে প্রিয় বৎস আমার সন্তান তুমি এই স্বপ্ন তোমার ভাইদের কাছে কখনো বলো না খবরদারদের কাছে বলো না কেন তাহলে তোমার ব্যাপারে তারা ষড়যন্ত্র শুরু করে দেবে ষড়যন্ত্র শুরু করে দেবে নিশ্চয়ই শৈতান মানুষের জন্য চরম দুশ্মন প্রকাশ্য দুশ্মন সে ভাইদের মধ্যে হিংসা বিদ্বেষকে ছড়িয়ে দেবে কারণ এই স্বপ্ন একটা সাংঘাতিক স্বপ্ন স্বপ্নের মধ্যে অনেক ইঙ্গিত রয়েছে স্বপ্নটি অত্যন্ত অর্থবহ পরের আয় তিনি বলছেন তাহাদা আলি আকুব আলা এভাবে আল্লাহ তোমাকে পছন্দ করে ফেলেছেন বাসাই করে ফেলেছেন তোমার রব তোমাকে সিলেক্ট করে ফেলেছেন তিনি স্বপ্ন দেখে পেয়ে গেছেন ছোট থেকে ইসিফা আল্লাহ সাল্লাম ভিন্ন চরিত্রের অধিকারী আর যখন এই স্বপ্ন বলে ফেলেছি স্বপ্নের তাবির ব্যাখ্যা ওনার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তিনি নবী হবেন এই ছেলে নবু ও পাবে তোমার আর তোমাকে আল্লাহ তালা আরো এক্সট্রা আরেকটা জিনিস দেবেন স্বপ্ন ব্যাখ্যা করার জ্ঞানটা দান করবেন আর আল্লাহ তালার অনেক নিয়ামত তোমার পরিপূর্ণ করে দেবেন অনেক কিছু তোমার জন্য জীবনে ঘটবে তোমার জীবনে আল্লাহ আল ইয়াকুব শুধু তোমার তোমাকে নয় এই তোমার মাধ্যমে আল্লাহ তালা ইয়াকুবের গোষ্ঠী আমার এই বংশের মধ্যে অনেক খাই এর বরকত নিয়ে আসবেন তোমার আল্লাহ তালা আলা যেভাবে আল্লাহ তালা তোমার পূর্বে তোমার দুইজন বাবাকে দিয়েছেন অনেক নিয়ে আবার দিয়েছেন দুজন বাবাকে একজন ইব্রাহিম আলা ইসহাক আলাহ ইসলাম তো দাদাকেও কেউ আরবিতে বাবা বলে আরবরা অনেক সময় ইউজ করে যদি যা শব্দ আছে আরবিতে কিন্তু উপরের দিকে যা যা আছে সব আব নিচের দিকে যা আছে সব এবেন সব ছেলে উপরের দিকে সব বাবা নাতিকেও ছেলে বলা যায় নাতিকে আদর করে বেলে আমার ছেলে এদিকে আসো এটা আরবদের মধ্যে প্রচলিত আছে ধারণা তো তোমার ইব্রাহিম আল্লাহামকে আল্লাহ তালা যে সান দিয়েছেন শাহ আলাহ নব দিয়েছেন ওনাকেও তো দিয়েছেন ইয়াকুব আলাহিসাল্লামকেও কিন্তু ছেলের শান বোধ বাবার থেকেও বেশি হয়ে যাবে তিনি তার পেয়ে গেছেন আল্লা অনেক বরকত দিবেন তোমাকে এবং তিনিকশন ইজ নেভার রং এই সুসংবাদের স্বপ্নের মধ্যে আছে এবং তিনি সতর্ক করলেন কারণ কি ওই ওনারা সৎ দুই মায়ের ঘরে ইউসুফ এবং আমিন আর এরা একটু মাইনরিটি হওয়ার কারণে এগারো ভাই এদেরকে একটু দাপড় দেখায় একটু বলি করে তার চান্স পেয়ে গেলে এরা একটু ছোট তারা একটু বড় সব ভাই আমাদের সমাজ এগুলো করে কিনা কিছু ছোট গুলার পাইলে একটু বলি করে তাই না তো তারা তাই করলো আর উনি তো জানেন যে এইটা দামি জিনিস ছোট কাল থেকে লক্ষণ ফুটে উঠেছে কাজেই তিনি তার প্রতি স্পেশাল কেয়ার করেন এই কারণে তাদের হিংসা আরো বেড়ে গেল এখন যদি নবুহর নবীহর খবর স্বপ্নের মধ্যে আসে এই স্বপ্ন তারা শুনে তারও আন্দাজ করে ফেলবে কিছু একটা তখন তারা তোমার বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দিবে দুশ্মনী কোন পর্যায়ে করতে পারে জীবনেও শেষ করে দিতে পারে এবং পরে ঘটনা তাই বলছে কাদের সাবধান থেকে তুমি থাকো স্বপ্ন নবীদের স্বপ্ন তো শুধু স্বপ্ন না তাই না নবীদের স্বপ্নটা আসলে ওয়াহির অংশ এক ধরনের ওয়াহি এবং স্বপ্ন আবার ইসব আল্লাহ ব্যাখ্যা করতে আবার ওনাকে বিশেষ জ্ঞান দেবেন এই খবরও আছে এ স্বপ্নটা আসলে কি আমরা অনেকে স্বপ্ন দেখি তাই না স্বপ্ন দেখার পরে অনেকে স্বপ্ন জানার জন্য স্বপ্ন বোঝার জন্য অস্থির হয়ে যান কোথায় গেলে স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে খুব জবাবদোরি করার চেষ্টা করেন এটা কি সবাই সবাই ইমাম সাহেব কে ফোন করেন তাদের সঙ্গে দেখা করতে চেষ্টা করেন সব ইমামরা কি স্বপ্নের ওই আসে নাকি ওনাদের কাছে আল্লাহ তাল্লা দিয়েছেন ইসুফ আল্লাহাম তো কেউ কেউ কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু ধারণা করতে পারে কোন হাদিসে কিছু ইঙ্গিত পেতে পারে কিন্তু এটা আসলে আহ সবাই জানবে এটা কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না এন্ড স্বপ্ন দেখলে কি করা অনেকে স্বপ্ন দেখলে খুবই অস্থির হয়ে যান ভালো দেখলেন না মন্দ দেখেন কি বোঝানো হয়েছে এই বিষয়ে স্বপ্ন সংক্রান্ত কিছুটাকে কিভাবে একটি হাদিস এসেছে বুহারিতে আর রু ইয়াল হাসান সুন্দর স্বপ্ন ভালো স্বপ্ন নেককার লোকদের থেকে পাওয়া গেলে নেককার লোক যদি ভালো স্বপ্ন দেখেন স্বপ্নটা খুব ভালো খুব পজিটিভ গুড নিউজ আছে তাহলে মনে করতে হবে এটা এমন দামি জিনিস এটা নবুয়ের ছয় ভাগের এক ভাগ কারণ নবীদের স্বপ্ন ওয়াহি এই ওয়াহি না হলেও একেবারে ছয় ভাগের এক ভাগ আল্লাহর পক্ষ থেকে পাওয়া মেসেজ এটা এই স্বপ্নের মধ্যে তাহলে এখানে দুটো দিন স্বপ্নটা হবে ভালো আর মানুষটা হবে কি ক্ষেত্রে একটা সুন্দর এটাও বোখারির হাদিস তিনি বললেন নবুয়টা শেষ হয়ে গেল সুসংবাদ ছাড়া আর কিছু বাকি নাই আল্লাহর কাছ থেকে ওহি হিসাবে আসার আর কোনোদিন কোন নবী আসবে না নবীর কাছে আসবে না শুধুমাত্র সুসংবাদ আসবে কলু আমল মুবাসরাত জিজ্ঞেস করলেন সুসংবাদ কি আর কোন তরিকে আসবে সেটা সেটা একটু ব্যাখ্যা করে বলবেন তখন তিনি বললেন আর রু হা যে নেক স্বপ্ন ভালো স্বপ্ন এটার নাম হল মুবাসরাত সুসংবাদ কেউ যদি স্বপ্ন দেখে একজন এক মানুষ তার কলে ফুটফুটে বাচ্চা এসেছে তাহলে মনে করতে হবে যে তার সন্তান আল্লাহ দেবেন অথবা তার নাতি নশ হবে যে এইরকম একটা ইঙ্গিত আর কি সংবাদ আল্লাহ দিলেন। এরপরে এখন স্বপ্নটা কি আল্লাহর কাছ থেকে সুসংবাদ নাকি শয়তানের কাছ থেকে কিছু আসু শয়তানের কাছ থেকেও আবার স্বপ্ন আসে আল্লাহর কাছ থেকেও আসে এটার ব্যাখ্যা তিনি আরেকটি বলেন সেটা ভালো স্বপ্ন আর যদি মানুষ যখন বিভিন্ন ধরনের উল্টা পাল্টা স্বপ্ন দেখে এগুলো কার কাছ থেকে আসে শহীতানের কাছ থেকে আসে হালুম হাজুকান ইয়া ফুহু কেউ যদি এমন একটা স্বপ্ন দেখে যেটা ভয়ঙ্কর একটু থুতু ফেলুক যখন এই টের আমি স্বপ্ন দেখেছি খারাপ স্বপ্ন দেখলাম তাহলে বাম দিকে বাম শোল্ডার লক্ষ্য করে এরকম করুক ওয়ালি ইয়ে আল্লাহ রেহা আর এই স্বপ্নের যে খারাপ জিনিস দেখেছে ভয়ের জিনিস দেখেছে এটা থেকে আল্লাহ তালা কাছে সে আশ্রয় প্রার্থনা করু পানা চাক যে আল্লাহ খারাপ যেটা দেখলাম আমাকে করছে এরকম কোন স্বপ্ন যখন দেখলাম আল্লাহ আমি আপনার কাছে এর বুড়াই থেকে পানা চাই আশ্রয় চাই প্রটেকশন চাই আর একটি রেওয়ায় এসেছে ওয়ালি তালা আলাই এখন সে তাহলে তার পজিশন চেঞ্জ করে যদি ঘুম কন্টিনিউ করে আর ঘুম ভেঙে গেলে উঠে গেলে তো উঠে গেছে যদি ঘুম ফার্দার কন্টিনিউ করে তাহলে সে কি করবে ডান দিকে শোয়া ছিল কাইথ হয়ে এখন বাম দিকে কাইথ হয়ে শোবে আগে বাম দিকে কাঁথ হয়ে শোয়া ছিল এখন ডান দিকে কাঁথ হয়ে শুক ক্লিয়ার আসলে শোয়ার নিয়ম তো কাথ হয়ে শোয়াটাই শূন্যত চিত হয়ে শোয়াটাও শুননত না উপর হয়ে শোয়াটা সুন্নত না সবচেয়ে খারাপ শোয়া কোনটা উপর হয়ে শোয়া আল্লাহ তালা খুব ঘৃণা করে। আর চিত হয়ে শুলেও হয় তার মানুষকে করার সুযোগ বেশি নেয় যাদের বোবা টোবা ধরে বোবা ধরনের মানুষ আছে বোবা ধরা বোধহয় চিৎকার করে তাকে কেউ মেরে ফেললো শোয়াই ফেলো উপরে থেকে ফেলে দিয়েছে এরকম করে কিন্তু এই ধসাধস্তি তো আলাদা কিন্তু কথা বলতে পারে না এগুলোকে আমাদের দেশে কি বলে বোবা ধরা বলে তো এগুলো বেশি হয় চিত হয়ে শুলে কাত হয়ে শুইলে কিন্তু এগুলো কমে যায় আর বিভিন্ন সুরা কেরা দোয়া দরদ পড়ে পড়লে প্রোটেকশন হয় যাই হোক আর একটি হাড়িতে এসেছে আরু ইয়াসম আল্লাহ ভালো স্বপ্ন সুন্দর স্বপ্ন আল্লাহর কাছ থেকে আর খারাপ স্বপ্ন থেকে খারাপ স্বপ্ন দেখে খুব খারাপ ফিল করে দেখার পরে তাহলে সে বাম দিকে থুতু নিক্ষেপ করুক বলে আউ আদুল্লাহ শান শয়তান থেকে সে আল্লাহর কাছে পানা চাক লাহু আশা করা যায় এই তাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এসেছে যে এই খারাপ সম্পূর্ণটা কাউকে যেন না বলে স্বপ্ন দেখলে সবার আগে বলা শুরু করে দেয় তো খারাপ সম্পর্ক না বলা উচিত ওকে ইন্দ্রা আর ফাল হাসান এখন ভালোটা দেখলে বলবে না। যদি ভালোটা দেখে যার মধ্যে সুসংবাদ আছে তাহলে তার ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী কল্যাণ কামী তাকে মহাবত করে তার ভালো চায় এমন লোককে বলুক ইল্লা এরকম লোককে শুধু বলবে যারা তার কল্যাণ কামী আর যারা হিংসুক যারা যাদের মধ্যে হাসাদ আছে হিংসা আছে তাদের কাছে বলা ঠিক না তাহলে ভালো স্বপ্ন বাসাই করা নির্ভরযোগ্য আপনার শুভাকাঙ্ক্ষীকে একমাত্র বলবেন আর যদি দুশ্মনী করতে মানে হিংসা আসবে তাদেরকে বলার নিষেধ এই জন্য ইসুফ আল্লাহ বললেন তোমার ভাইদেরকে না। বলোনা হাদিসের স্বপ্নের বিষয় এসছে এই যে হালুমা হাজুকালা বে শৈতান বিহি ফিলাম কেউ যদি এরকম স্বপ্ন দেখ উল্টা পাল্টা যেগুলাকে কোরআন শরীফে এসেছে আত গু আহলাম এটার ব্যাখ্যা ইসুফ আলাফাই আসবে এগুলা কেউ যদি দেখে শয়তান তাকে নিয়ে উল্টা পাল্টা এটা করেছে সেটা করেছে তাকে ফেলে দিয়েছে এই জন্য না বলা উচিত আবার কোন কোন সে সময় আদর আহলাম হচ্ছে যে এগুলা খুব শয়তান থেকেও আসছে এটাও জরুরি না আল্লাহর কাছ থেকে আসছে এটাও জরুরি না এগুলো মানুষ চিন্তা করে শুয়েছে কথাবার্তা বলেছে আর স্বপ্নে বলেছিল ব্রেনের মধ্যে ওটা এখনো ফাংশন করছে ও সেই ফাংশনটা আবার স্বপ্ন আকারে চলে আসে অনেক সময় এটা এটা বলা যায় অর্থহীন এটা ভয়ের কিছু না আবার এটা সুসংবাদের কিছু না স্বপ্ন তো কিছু কিছু লোক এরকম থাকে তারা ডিমেন্সিয়া টিমেন্সিয়া হয়ে যায় মাথা ঠিক মতো কাজ করে এত স্বপ্ন দেখে সোয়া থেকে রাত্রে উঠা পর্যন্ত কয়েক দজন স্বপ্ন দেখে সবগুলো ব্যাখ্যার জন্য অস্থির হয়ে যায় এগুলা ইগনোর ইট ওকে আরেক হাজি এসেছে রু ইয়াসাল তিন রকমের স্বপ্ন আছে ভালো স্বপ্ন আল্লাহর কাছ থেকে খারাপ স্বপ্ন শান থেকে আসে খারাপ স্বপ্নে একটা এক্সাম্পল আছে এক সাহাবি দেখলেন ইয়া রাসুল্লাহ আমি স্বপ্নে দেখলাম আমার কল্লা কাটা হয়ে গেছে উনি খুব ঘাবড়ে গেলেন এসে বললেন নবিকারি ইমসালাম বললেন শয়তান তোমাকে খামাখা টেনশনে রাখার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার জন্য দেখিয়েছে ইগনোর ইড এটাকে হয়ে যায় এটা নিয়ে আর ওই নিজে কথাবার্তা বলেছে নিজের মাইন্ডে কিছু ঘোরাঘুরি করছিল ওগুলাই স্বপ্নে চলে এসেছে এটা নিয়ে এত কনসার্ন হওয়ার দরকার নাই ইন্দ্রা আহরা আর খারাপ স্বপ্ন যদি কেউ দেখে কোন সময় তাহলে তো কিছু আমলের কথা আসলো এই হাফেক দুই রেখা নামাজ পড়ে ফেলুক নামাজ পড়ে আল্লাহকে দোয়া করুক যে আল্লাহ এই যে স্বপ্ন দেখলাম একটু খারাপ উল্টো দেখলাম এটার বুড়াই থেকে আল্লাহ আপনার কাছে পানা চায় এটা এডিশনাল দুই রেখ নামাজের কথা এসেছে এরপরে হলো যে খুব বেশি কনসার্ন না হওয়া দরকার কারণ আমি যদি আমার কিছু ঘটা থাকে স্বপ্নে দেখলেও ঘটবে না দেখলেও ঘটবে আর অতিরিক্ত কনসার্ন কিছু দুই নম্বর হচ্ছে স্বপ্নে দেখলো যে বলো দিচ্ছে দাসে পাঁচটা গরু দবাই করে বিরাট এক সেনি দাও এরকম না মাঝে মাঝে আমার কাছে খবর আসে এরকম এখন এটা দেখার পরে মনে করে এমন একদিন স্বপ্ন দৃষ্টি করতেই হবে আমাকে ন স্বপ্নে কোনো হালাল হারাম কোনো দায়িত্ব কর্তব্য কিছুই নাজিল হয় না আপনার কাছে স্বপ্নের মাধ্যমে হালাল হারাম দিনের কিছু আসবে না কোন এবাদত আসবে না সব কিছু আল্লাহ শরীয়তের মধ্যে দিয়ে দিয়েছেন কাজে এটা দেখলে এটা মানা ও আজিব না দরকার নাই কেউ যে বলে আমি একটা গরু খাওয়াইছি পাঁচটা খাওয়াইয়েছি বিরাট জাফত করেছি করতে হবে না আমি করবো না কিচ্ছু হবে না কোন কিছু করা দরকার নাই। তাহলে আহ মোটামুটি স্বপ্ন সংক্রান্ত কিছু কথা আমরা শুনলাম আগে ইসুফ আলাহামের পুরো কাহিনীর দিকে আগে তাহলে তিনি স্বপ্নের কাহিনী বললেন বলার পরে ইয়াকুব আলাহ সালামনাকে সতর্ক করে দিলেন তোমার ভাইদেরকে বলুন না এই জন্য আপনার যেকোনো জিনিস এর মধ্যে অনেক সুসংবাদ আছে এবং শুধু এই স্বপ্ন নয় যেকোনো ভালো জিনিস আছে সেটা আসলে কাউকে না বলা উচিত এই যে প্রত্যেক ন যে কোনো নেয়ামত থাকলে আপনার কাছে এক্সট্রা কোয়ালিটি থাকলে এটা দেখলে হিংসা হয় এই জন্য এগুলোকে যত হাইড করা যায় লুকানো যায় তত ভালো এগুলো বেশি প্রচার করা ভালো না আপনার ছেলে দশটা এ স্টার পেয়েছে মনে যায় একেবারে টেলিভিশনে গিয়ে খবর দেওয়ার জন্য তাই না পত্রিকা ছবি দেওয়ার জন্য খুব প্রাউড আপনি তিনি বলেছেন যে হাইড করার জন্য কোন ভালো জিনিস অ্যাচিভ করলে খুব বেশি রাষ্ট্র করার দরকার নাই এটা ক্ষতি হয় মানুষে হিংসা করে বদ দেয় এত ক্ষতি করে ফেলে ইউসুফ এবং তার ভাইদের এই কেসার মধ্যে অনেক নিদর্শন আছে শিক্ষণীয় বিষয় আছে যারা জিজ্ঞাসা করেছে প্রশ্ন করেছে জানতে চেয়েছে আপনার কাছে স্বপ্ন শেষ হয়ে গেলে বাস্তবে কি হচ্ছে ঈদকাল এখন ভাইরে এসে বাবাকে বলছে তাদের একটা প্লানের কথা সেই প্লানটা ইসুফ আল্লাহ সাল্লামকে নিয়ে যাওয়া নিয়ে গিয়ে তাকে দুনিয়া থেকে গায়েব করে দেওয়া অথবা এই চিরদিনের জন্য বাবা থেকে তাকে কোনো এক জায়গায় ফেলে দেওয়া সেই কাহিনী শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তালা তৌফিক দিলে Thank you.